লহামুলিল্লাহিল জাল শংস কমর বেহুসমুদ ও ফগল জম كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا লহুবলিদহ মিস ওনীদন বসনদনবহমি বনা মূলা নাহম না বুধ রো সুতা على آله وآصحابه وآصحابه وبركة وسلم وبركة وسلم تسليماً كثيراً كثيراً الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আমি মিনশ নিজী বিস্মিল্লা أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام সদক হুমংলানী মোল নবীল করি ওয়না জালি কবি হৃদী নজরি لله رب اللهم صل على روح محمد في হ ওরা যস দি মুদিন ফিল অযুস হাম্মিন ফিল কুবলা বিকমালি কষভি জমালি মুহম মদন আফুর কটা করদা ক তো বতা বলা বললিকম মাদ্রাসা খানার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন দুই দিন ব্যাপী সম্মেলনের আজ প্রথম দিন ২৪ ফেব্রুয়ারি দু সম্মেলনে উপস্থিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত আল্লাহ মুরুব কালিসার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন নেমতের শকর আদায় মুসলমান হিসেবে ইমানের আওয়াজ কেঞ্চু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমতোর উচ্চারণ করি আলহামদুলিল্লাফি সৈক ইমাম শফী আজম রসুল আকরম রহমত আলম নবীল হবিব কবরিয়া আশ্রফুল کے শফি হজরত মোহামুল রসুল কুরআ হকিমের বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হকলে আয়াত হাদিসের আলোকে সহিহানিয়াতে সমন্বয় হয় ধৈর্যের পরিচয়ে কিছু কথা আমাকে বলার মত আপনাদেরকে শুনবার মত হিম্মতফিক ধৈর্য তার কুদরতের পরিচয় দিলেন আল্লাহ কে আল্লাহ বলেন আল্লাহ হলেন ওই তিনি সৃষ্টি করেছেন তোমাদের ভেতরে কারা ভালো আমল করে আহু আজিজুল গফুর ওই আল্লাহ চূড়ান্ত প্রগ্রম এবং অসীম ক্ষমাসী পরম ক্ষমাসী হাদিসপাকে রসুল অল্প আমলি না যাতে রসিলা হয়ে যা এ হল আয়াত হাদিসের তরজমা আয়াতের বিষয় আল্লাহ আমাদেরকে জমিনে কেন প্রেরণ করেছেন কি কারণ মানুষ সৃষ্টির মানুষ সৃষ্টির উদ্দেশ্য আমরা কেউ এই জমিনে ইচ্ছা করে আসিনি আমাদেরকে পাঠিয়েছেন কে পাঠিয়েছেন মোহাম্মা নামটা বলা যাবে আল্লাহ কিসের ভয় এ জামিন মুসলমানের জামিন এ দেশ আমার দেশ আমি এ দেশের আদর্শবান মুসলমান নাগরিক আমি এদেশের আদর্শবান নাগরিক অতএব মুসলমানের দেশ আমি দেশের মুসলমান নাগরিক আমার আওয়াজ হবে সবার উঁচু আমার উপরে কারো আওয়াজ উঁচু হতে দেয়া যাবে না এদেশ মুসলমানের দেশ আমরা ক্ষতি হয়নি বরং হয়েছে আমাদের দ্বারা অনেক উপকার কি হয়েছে এদেশে দাওয়াতো তাবলিগের মাধ্যমে হুজুর নয় লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়া সাধারণ মূর্খ মানুষ আজ তারা দাড়িওয়ালা পাঁচ ওক্ত নামাজি মিথ্যা বলছি যারা সরকারের সামনে মুস্কি হেসে পেছনে গিয়ে আঙ্গুল ফুলে দেশের সম্পদ লুন্ঠন করে দেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন এরকম বহু আল্লাহর বান্দা আজকে দারিওয়ালা নামাজি র্যাব আর্মি পুলিশ বিডিআর ওসি ডিসি স্কুল কলেজের ছাত্র উস্তাদ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ एक टागे अन्या भाव नीतना पेचने अवश्य टुपी वाले जथेष अवदान टूपी वाला अवदान के भूले जावा এমন নিষ্কলঙ্ক মানুষ এ দেশের নাগরিক আমাদের জীবনের উপরে দুর্নীতির কোনো কলঙ্ক নাই রাস্তার টাকা গম তিন চুরির কোন মাংলা নাই অতএব স্বাধীনভাবে বুকটা ফুলাই আওয়াজ যদি দিতেই হয় মুসলমানকে এই কথা ভালো করে দীপ্ত শপথের সাথে স্বীকার করে নিতে হবে আওয়াজ যতক্ষণ দিব সিংহের মতো বিড়ালের মতো নয় পৃথিবীতে একদিন এসেছি পরিচয় বেঁচে থাকব না সিংহের পরিচয় দিয়ে বেঁচে থাকবো আমার আওয়াজে জানে জমিন ভয় পায়। আমার ইমানই তাকতের আওয়াজ আওয়াজে যেন বেইমানদের ঘুম হারাম হয়ে যায় চোখের দিকে তাকায় জানো কথা বলার সাহস না কেন পাঠিয়েছেন অনর্থকেন আমরা মানুষ কত বাহাদুরি করি কত মাস্তানি করি আমার মতো কে আমার আসলে তুমি তুমি তোমার তোমাকে মতো মনে করো আমি বলি তুমি তোমার মতই তো না একটা পিপিলিকা আল্লাহর বানানো ক্ষুদ্র প্রাণীর কাছেও তুমি মানুষটা দুর্বল হল্লাহর বানানো পিপিলিকার কাছে মানুষ যেমন দুর্বল মানুষের নিজের হাতে বানানো পাতলা একটা কাছেও মানুষ মানুষ যে কত এর বয়ান করে শেষ করা যায় না এক কথায় মানুষের মতো দুর্বল পৃথিবীতে আর কিছুই নাই মানুষের মতো দুর্বল পৃথিবীতে আর কিছুই নাই আল্লাহ তালা এই দুর্বল মানুষের জন্য পৃথিবীটাকে গোলাম বানিয়ে দিয়েছেন গোলাম দুর্বল মানুষের গোলাম মানুষের জন্য আল্লাহ তালা বিশাল আসমানকে সূর্যকে চাঁদ কে গোলাম বানিয়ে দিয়েছেন দুর্বল মানুষের জন্য পানি গোলাম শক্তিশালী বাতাস গোলাম এক কথায় আল্লাহ মানুষ ছাড়া যা কিছু মানুষ মনে করে এমনি কোনো হিসাব নাই জবাবদাহিতা নাই যে কারণে মানুষ স্বাধীন দেশ পেয়ে বেপরোয়া চলাফেরা করে মানুষ মনে করে দুনিয়াতে আসছি কয়েকদিন মাস্তানি করে চলে যায় তোমাকে এত কিছু দিলাম অনর্থক না অবশ্যই পেছনে একটা উদ্দেশ্য আছে তুমি মনে করিও না তোমাকে অনর্থক বিনা উদ্দেশ্যে তোমাকে বানিয়েছে আফ হসিব তুম অন্য ম ফলনক আবস আফ হসিব তুম মানুষ তুমি কি মনে করেছো তোমাকে আমি আল্লাহ অনর্থক বানিয়েছি আমার দরবারে তোমার আর আসতে হবে না এ ধারণাটা নিচক ভুল ছাড়া কিছুই না তোমাকে আমি অনর্থক বানাই নাই একদিন আগে হোক পরে হোক আমার দরবারে তোমার একদিন আসতে এই হবে পালানোর কোনো সুযোগ নেই রে গলাম আল্লাহ বলেন অনর্থক ও মালিক আপনি কি জন্য আমাদের বানাইলেন আল্লা তালা বলেন এক নাম্বার জবাব আমি মানুষ বানাবার প্রথম কারণ হলো আমার ইবাদাত করার জন্য কারিবা দাত আর মহব্বতে বলেন কারিবাদাত যাহা কার ইবাদাত ইবাদাত করার জন্য আল্লাহ বানালেন আরে মমিন যদি লাঠি নিয়ে আন্দোলন করে তাও এই বা দাত মুমিন যদি কাউকে বন্ধু বানায় তাও এই বাদ মুমিন যদি কাউকে দুশ্মন ভাবে তাও এই বা বিনা শর্তে না দুইটা শর্তের বিনিময় মিন তুমি বাথরুমে যাও তাও আইবাদাত মুমিন তুমি ঘুমিয়ে থাকো তাও আইবাদ আমি যা করব যা বলবো সব হবে আমার নবীর ঘুমাও তো বিনা শর্তে না শর্ত আছে কয়েকটা শর্ত আমি যা করবো যা বলবো কার জন্য নীল হি রব্বিন আলম আমার বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য আল্লাহর ব্যবসা করি আল্লাহর নিচে বিছানা করে খাবে আল্লাহর মোহাব্বতে যদি বান্দা খানা খাও তাহলে বিসমিল্লা ছাড়া খানা খাওয়া যাবে না আল্লাহর মোহব্বতে যদি বান্দা ব্যবসা করো ব্যবসার জীবনে মিথ্যা বলা যদি ব্যবসা করো কেমতের ময়াদে আমি নবীর সাথে জান্নাতে থাকবা আর তাজিরু সুদুকুল আমিনুহাদা সাথে জান্নাতে থাকবে তাহলে আল্লাহ আমাদের কেন বানালেন এক নাম্বার জবাব হলার ইবাদ আর ইবাদারটা তখনই হবে তুমি মাহফিল করো ইবাদ আল্লাহর মোহব্বত নবীর তরিকা মতে যদি তুমি ঘুমায় থাকো তাও ইবাদা আল্লাহর মহব্বত নবীর তরিকায় যদি বান্দা ঘুমাও ঘুমাও এবং একবার পুলহু আল্লা পরে সবার মায়ার নীজি বলেন নবীকে বেঈমানের জাদু করেছিল আল্লাহর নবী ওই জাদুর পর থেকে এই তদ্বির ঘুমের সময় তদ্বীরে আমল করে ঘুমাতেন হাদিস শরীফে পায়গম্বর বলেন সাহাবাহ কেরাম থেকে বর্ণিত নবীজি যেই বেঈমানেরা তাবিজ করেছিল তাবিজ জাদু করেছিল আল্লাহর নবী ওই জাদুর থেকে হেফাজত পর ইন্টেকালের আগ পর্যন্ত নবী ঘুমের ঘরে আমল বন্ধ করেন নাই ঘুমানের আগে বান্দা। তুমি অজু করো এরপরে অজু করার পরে বিছানায় যখন যাও একবার প্রথমবারে প্রথমবার সহকারে নাস, তিনবার পরার পরে হাত দুইটা মোনা হাতের মতো এমন করে ফুঁ দাও দম করে তারপরে মাথাটা মুছে নাও পুরা বডি মুছে নাও আবার পর কুলহওয়াল্লা কুলাউলজির ফালা কুলাহুল জুবি তোমার পুরা বাড়িটা পাহারা দিবে বিশ্বাস থাকতে হবে বিশ্বাস এরে আল্লাহর গোলাম ইবাতে পরিণত করে দিবে আজকের এই এলাকায় বিশাল মাহবিল বহু দূর থেকে আপনারা গাড়ি ভাড়া করে পায়ে হেঁটে জমা করতে পারেনা কথা বলেন না কেন আর আপনারা টাকার জন্য না খানার জন্য না বরং পকেটের টাকা ব্যয় করে কেউ গাড়ি ভাড়া দিয়ে পায় হেঁটে আসছেন এবং আল্লাহর মোহব্বতে কোরআনের মাদ্রাসায় কম বেশি সবাই দিয়ে গেছেন হাজির হলে পরিচয় হবে সফল হলো আর এই চমৎকার কণ্ঠে বয়ান করার পরে বাড়ি গিয়া যদি ঘুমায় থাকো ফজরের নামাজ যদি না পড়ো আল্লাহর কোরআন শরীফ আমি হাতে নিয়ে বললাম এই বয়ান মাহফিল আয়োজন সব তোমাকে তোর নামাজও বন্ধ হবে না গুমও বন্ধ হবে না বরং এই গুমটা এবারে পরিণত হয়ে যাবে ওরে আল্লাহর গোলাম তোমার পাও ধরে ধরে ধরে ধরে বুঝাই নামাজ করো টুবি করে পাও ধরে এরপর বাংলাদেশের বাঙালি চালাক মুসলমান দাঁড়িয়ে রাখতে চায় না নামাজ পড়তে চায় না পর্দা করতে চায় না মানুষ স্বাস্থ্য কিছু করে না আমিও করি না কোনো বিশ্বাসও করে না সবাই তো পেছনে কি স্বাস্থ্য সরকার আমাদের দাড়ি টুপির আলাদা গোপনে ভাতা দেয় ভাতা দেয় না পারে না টুপি পিনায় ফালায় পারে না এরা নিজেরাও ছাগল অন্য কেউ ছাগল বানাবার ফিকিরে আছে নিজে টুপি পরে না সিঙ্গেল কপাল পোড়া অন্য টুপি পরে দেখতে পারে না ডাবল কপাল বোরা নিজে নামাজ পড়ে না সিঙ্গেল কপাল পোড়া অন্যে নামাজ পড়ে দেখতে পারে না ডাবল কপাল পোড়া নিজে দাঁড়ি রাখে না সিঙ্গেল কপাল পোড়া অন্যে দাঁড়িয়ে রাখলে সহ্য করতে পারে না ডাবল কপাল পড়া ছু করে না তোমার পাও ধরে ধরে ধরে ধরে বুঝাই এরপরও নামাজ পড়ো না আমাদের গালি দেয় কত কিছুই শুধু তাই না এই টুপির কারণে দাড়ির কারণে ইতিহাস করে দেখলাম ভারতের ভেতরে হাজার কারণে গেল টুপি কি ব্যাপার আমি কেউ গোপনে টাকা দেয় তাহলে ব্যাপার কি ব্যাপার কি তোমার তুমি টুপি দিতে চাও না আর আমারে গালি দেয় তারপরও ফালাই না ব্যাপার কি এখানে জাগো টুপি নাই নামাজ আপনারা বলবেন আমাকে বলে হাফিজুর রহমান দাড়িটা কেটে ফেল টুপি হলার থেকে জবাব না যারা টুপি নেই দাঁড়ি নাই তোমার অন্তর থেকে বলো আমি দাড়ি কাটবটা কি কেউ গাড়ি দিছে ভাঙ্গা গাড়ি নিয়ে চলি ভাঙ্গা গাড়ি ভাড়া ঘরে থাকি ভাড়া বাসায় ঢাকা থাকি মাদ্রাসা চালায় ঘরে লেখতে জানো না মুস্প বাস দেওয়ার লোকের অভাব না লোকের বড় অভাব পিছনে বাস তো ভালোই দিতে পারে বাঙাল আদি শরীরের তিনশো চৌ সাতটা জোড়া যদি আলাদা আলাদা করে খণ্ড বিখণ্ড করে দেও জীবনে দাঁড়ি কাটবো না তুই না ব্যাপারটা কি ওরে খোদায় কত দূর মোর মুখ এই সাপে আরো পঞ্চাশ বছর একশো বছর হায়াতলি খোদা তুমি আজ রায় না আরো একশো বছর বাঁচাও এরপরে মরণ মরণের পরে কবরে যে কত হাজার বছর থাকা লাগবে হিসাব নাই কবর থেকে উঠে ময়দানে আবার বিচারাতে যাব কায়দা নাই কারণ জিব্বা লড়াই মজার বয়ান করলাম কিন্তু আমার জিব্বা ভালো নাম না না পাক করেছিস আমার চোখ দুটো ভালো না বেগানার দিয়ে তাকায়া চোখ দুটো না পাক করে ফেলেছিস আমার অন্তর ভালো না অন্তরে পরিকল্পনা করেছি কার করা যায় অন্তর না পা এই না দূর না করা পর্যন্ত নাপাক দূর করার জন্য আমার মায়ার নবী যদি সুপারিশ না করেন আল্লাহ আমাকে জাহান নাম থেকে বাঁচায় জান্নাতে দিবেন না নবী যদি সুপারিশ করে জান্নাতে যাব জাহান নামে বহু বছর বহু বছর কারণ নবী না আসলে একটা উম্ম যদি একটা উন্মাদ যদি আমার জাহান নামে থাকে আল্লাহকে বলবে ও মালিক আমি নবী জানের দরজায় যাব না আর বলবেনি আপনাকে এমন কিছু দিব যাতে আপনি খুশি হয়ে যাবে অনবি আপনার চিন্তা নাই আপনাকে অনুমতি দিল আপনি জাহান নামে চলে যান বাইরে গিয়ে বলবে শুনছো আল্লাহ নাকি নবীরে বলবে জাহাঙ্গ নামে যাইতো তো তার ছেড়া আছেন কথা খালো কথাটার উল্টো বুঝে যে আমার হুজুরেরা কি জান হুজুরেরা কি জান আমার বোখারি মুখস্থ হয়েছে। গেছে লাখুম দিন দিন বোখারির হাদিস। কেমন তার সেরা চিন্তা করি মুখস্থ হয়ে আদার ব্যাপারী জাহাজের খবর নিও না এই রিক্সাওয়ালা ট্রাক এর সাথে দেখছেন পাওয়ার হয় এটা হাতি রাস্তায় দাঁড়ানো ভাবুয়া ব্য বৃষ্টির সময় খুব আওয়াজ দেয় এর একটা খালি লাগতি মানে ব্যাপার কি ব্যাঙে পাওয়ার পাইল কাতিরে ব্যাঙে লাগতি মারে এবার তদন্ত করে দেখা গেল ব্যাং এর পাশার ভিতরে আয়ু খানের পয়সা লাগানো এটি কোন কিতাবের কথা কিছু তার ছাড়া কইবে যে এটা কোন আয়াতে আসে আয়াতের কথা দার দেখ চলন বা কিছু লোক বৈশি খেলি কোনটা দোষ এগো খালি কামিয়ে না বয়ং শুনে গিয়ে কইবে এত পিষ্ঠা এত নাম্বার এত রুকু এত লাই হ্যাডম দেখানো এটা তাকওয়ানা তাকোয়ানা আলোচনা করলে তিন রাত্র চলে যায়। তুমি কি তাপসির বুঝো বাংলা আয়াত মুখস্থ করে তরজমা মুখস্থ করে আয়াত পরে অর্থ বলার নাম তাপসির মফাসির লেগস এত সহজ এক হাজার কার্ডিং কারা লাগে লাগাইছে মেশিন কি ফো হ্যান্ডেল নিয়ে বয়ে রয়েছে আসন দিয়া পুরো বিশ্ব বাবা ট্রাকওয়ালা বলে পেছন দিক দিয়ে হরেন দে চানি গরম হয়ে গেছে বুঝেন নাই নাই কলিয়া কোথালি গুজো তার কার্লাম ট্রাকের সাথে রিক্সাওয়ালা পাল্লা দিল ট্রাকওয়ালার মাথা কর এমন জোরে একটা চটখানা মারলো রিক্সা ঢালে পরে ভর্তা হয়ে গেল ট্রাক ওলা তাড়াতাড়ি মিললার ভাম লাগা বলে ভামে কামায় না তাড়াতাড়ি জেনারেল হসপিটালে না এবার রিক্সাওয়ালা গামছা নিয়া চোখ মসিয়ার কান্না করে কিও রিক্সাওয়ালা ভাই ভালো হয়ে গেল কি তোমার অন্তরের আগুন অন্তরের জ্বালা কি তোমার অন্তরের জ্বালা রিক্সাওয়ালা কয় ও ভাই যেটা রাখে আমার ধাক্কা দিয়া ঢালে ফালাইলো। লেখা ভয় আবার কখন জানি দেখা হয় রিকশাওয়ালা ট্রাকের সাথে পাল্লা দিও না আউ জুবিল্লা পারো না কোরআন দো পড়তে পারো না হাদিস পড়তে পারো না এ দেশের এদেশের আলেমাদের সাথে বাংলা বোখারি পরে মাস্তানি করিস না হাকি কত তু দু বে খবর হুনিয়া কে নজর হম গুয়ম কে আজ দু জুদা বস বাহার কারদা বাস চিস্তে দুদা গা ফেল নকরাফর যিন্দザ আল্লাহ বলেন বান্দা তোমাদের এ দুনিয়ায় এক নাম্বার কারণ ইবাদত কার सामने आगे अल्लाह अपने द्वितियों कारण बर्णना करते क्यों पाठल नम्बर कारण हलो मानूष बनाबार द्वित कारण हलो आल्लादालीक्षा আল্লাহ বলেন আমি পরীক্ষা দেওয়ার জন্য বানাইলাম আমার তেলালি তো আয়াতে বিষয়ে বলেন আল্লা কুম লুম আইকুম আহ আলু আলি জ হাকীম হিকমাতায়ে উলাইয়াজালাসু তো কাদীম জামিউল ইলমে ফিলকুরআনে হাকীম তাকাসারা আনহু ওয়া ফাহমুর জালি আল্লাহ বলেন আমি মানুন বানাবার দুই নাম্বার কারণ হলো পরীক্ষা কিসের পরীক্ষা বলেন আমলের পরীক্ষা আল্লাহ বলেন আমি দেখতে চাই কারা ভালো আমল করো কারা ভালো আমল করো আর কারা খারাপ আমল করো বেশি আমল না ভালো আমল একটু জবাব দেন বেশি আমল না ভালো আমল আল্লাহ বলেন নাই আচ্ছারু আমালা বলেন নাই বলেছেন আচ্ছারু আমালা বেশি আমল নয় ভালো আমল বেশি আমলের দাম নাই ভালো আমলের দাম বেশি আমলের দাম নাই ভালো আমলের দাম তবে কোন দিনের আমল আল্লাহর কাছে ভালো হবে আপনারও জানা নাই আমারও জানা নেই কোন দিনের দোয়াটা আল্লার কাছে ভালো বলে কবুল হবে জানা নাই কোন দিনের কাছে না আমল চালা যা একদিনের শেষদা যদি ভালো বলে হইয়া যায় একটা শেষ হবে যদি হয় নাজাতের দরজা খুলে যাবে আল্লাহর এক বান্দি রাস্তা দিয়া যায় বহুদিনের ক্ষুদা কান্না করে খানা নাই হঠাৎ করে আল্লাহর কুদুরতে একটা রুটি পেল মহিলা রুটি খানা নয় আল্লাহর বান্দি নিজে ক্ষুধার দিয়ে না তাকায় রুটিটা কুকুরকে দিয়ে দিল গাইবে আওয়াজ এসে গেল ও নারী জানাতো অজীব হয়ে গেছে বেশি আমল না ভালো আমল ভালো আমল অল্প যদি করো না দরজা খুলবে ভাষা আমল অর্থ হলো কাজ কাজের আরো আর বিশব্দ হলো ফেল উন্মানীয় কাজ আমল উন্মানীয় কাজ ফেল উন্মানীয় কাজ দুই কাজের ভেতরে ব্যবধান হলো ফেল এমন কাজ দুই নাম্বার ব্যবধান হলো ফেল এমন কাজ যেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত আমল এমন কাজ যেটা আখের সাথে সম্পৃক্ত আমল দুই প্রকার আমল কয় প্রকার বাজে কথা বলার টাইম নাই ভালো করে শুনো মুমিন আমল দুই প্রকার ন্যাক আমল বদামল নেক কবিরা আবার এই বদামল গুলো দুই প্রকার সমস্ত বদ আমল খারাপ আমল দুই প্রকার ফাহা আর তি ফল মুমকি আকব ই হরু আদলি এস বা ও ফা لَعَلَّكُمْ تَذَكَّرُونَ বেশি আমল না ভালো আমল দুই প্রকার আমল বদামল আমল দুই প্রকার ফাষা আর মুসা এটাও খারাপ মুনকারও খারাপ ব্যবধান কি ভাইরা আমার বদামল কয় প্রকার বললাম ফাহাসা আর মুহা এটাও খারাপ মু খারাপ ব্যবধান ফাহাসা এমন খারাপ যেটা বুঝতে হলে দলিল লাগে না বিবেক যথেষ্ট এমন খারাপ যেগুলো বুঝতে হলে দলিল লাগে বিবেক দ্বারা বুঝা যায় না দুই একটা উদাহরণ নেয় মিথ্যা কথা বলা ভালো কাজ না খারাপ লাগবে নি না না মিথ্যা মিথ্যা ভালো না ছেলে মিথ্যা বলবে মা সহ্য করে না মা মিথ্যা বলে ছেলে সহ্য করে না ভাইয়ের মিথ্যা ভাই সহ্য করে না বন্ধুর মিথ্যা বন্ধু সহ্য করে নেয় না মুমিনের মিথ্যা কথা বেইমান মানে না বেইমানের মিথ্যা মুমিন আবারও জবাব দেন জবান দিয়া গালি দেওয়া ভালো না খারাপ এটা বুঝতে দলিল লাগে না না গালি এমন খারাপ এমন অন্যায় দুনিয়ার গালি পছন্দ করে না আমার একটা খারাপ কথা বলেন সহ্য করব না আমি যদি এ বাংলাদেশের জমিনের মধ্যে চুলের স্যান্ড বটলা বহু টুপিওয়ালা আছে যাদের বয়ান গালি সারা জমে না গালি দেওয়া হালাল না হারা এদের জবানে কখনো গালি আসবে না আর যাদের আওলাদের যে নবীর উন্নতির দাল অনুরোধ করে বলছি রে কোরআন শরীফ বলে গালি হারামি শরীফ বলে মুনাফিক বলে গালি দেওয়া হয় মনে করে দেশ আমার না দিলে জমে না এর বিষয় হলো গালি বয়ানের বিষয়টাই গালি তাবলি গলারা পীর মুড়িদি যারা করে কাফের নবীরে যারা নূর বলে না কাফের নবীরা মাত্রা কাফের কাফের বলে গালি দাও কেন রে ভাগ সুরায় বনি ইসরাইলের তিপ্পান্ন নাম্বার আয়াত খুলে দেখো আল্লাহ বলেন খারাপ আচরণ করো না জানা দেন মুমিন যারা মুমিনকে জানায়া দেন কাফের সাথে যেন খারাপ আচরণ না করে حدیث پاک نبی بولے نبیوں کی امت دوٹا چیز حفاظت کی ذمہ اگر میں نبی توڑے جنت میں لانے کی ذمہ لوں سبحان اللہ قال رسول الله صلی اللہ علیہ এই হেফাজত যদি করো আমি নবীতরে যান নাতে নেওয়ার জিম্মা নিব গালি দাও ভালো না খারাপ এটা বুঝতে কোন দলিল লাগেনি তাহলে এটা ভাষা নাকি মন এবার আসেন নুন এমন খারাপ যেটা বুজার জন্য জান্নাতে নেওয়ার জন্য আমি বান্দা একা জাননাতে যেতে চাই না চাই এই দুনিয়ার সব নবীরে নিয়ে যাব তোমার দিলটা এত বড় বানাইতের দিল যদি বড় হইতো তাহলে গালি আসত না মহব্বতের আওয়াজ আসত ভাইরা আমার করা ভালো না খারাপ সেজ দা করা ভালো না খারাপ বুঝেন না সে করা ভালো না সেজ দা করা ভালো কিন্তু যদি মাজারে শেষ দালা গায়ে ভালো আমি দেয় ভালো নি যারা দেয় আর ভালো খারাপ বলে দেয় না যারা সে পায়ে যারা মাজারে শেষ দাদা করে মনে করে দেয় যদি ফেরেশ তারা শেষ দা দে আমরা কেন পীর বাবার না কারণ তোমরা দেখো বাবা। আমরা দেখি শুধু বাবাই না এ বাবা আমার কাবার কাওয়া। এখন এই কথা তো সমাধান হবে না দলিল লাগবে দলিল কারণ এরাও দলিল নিয়ে বসে আছে বাবার পায় শেষ দাদাওয়া এটাও স্বভাব এই শেষ দা আল্লাহকে দেওয়ার শেষ দান এটা যুগে এক এক যুগে চলতে চলতে মুহাম্মদ নবী আসা পর্যন্ত সব নবীর আইন ছিল পোড়া বাতিল হলো আমার নবীর বিদায়ের পর এই জমিনে ট্যামত হওয়ার আগের দিন পর্যন্ত হাম্মদের শরীয়তে রান চলবে অন্য একই মায়ের সন্তান আপন ভাই বোনের আদম নবীর সন্তানের বিয়া হতো আপন ভাই বোন তোমার ছেলে মেয়েটারে আপন ভাই একই মায়ের ছেলে মেয়ের বিয়া দাও বাইরে বিয়া দিও না এটা যদি পারো তাহলে তুমি শেষ দা লাগায় তুমি একটা ধর্ম ব্যবসায়ী দুনিয়ার ধান এর থেকে সোজা কথা আর কেমনে কম আর কেমনে কম কারো নাম লয়াল হয়েছি যত কুতুবরা শুয়ে আছেন করমপুরে কেল্লা শাহ আর শাহ আলী মিরপুরে আমানত শাহ শাহজালাল শাহপর আলী এই মাজারলিরা সব খাতি অলি এরা কি দুনিয়াতে কায়ে করেছিলেন সমস্ত তিনশো মসজিদে রাখছেন আমরা তাদের দাওয়াতগুলোই গুলোই আমরা মানুষের দাওয়াত দেই নামাজের আমরা মানুষের পর্দার কথা বলি বাংলাদেশে অনুদুখের সাথে বলতে হয় এত আল্লাহ জীবন দিলেন সেই কুকুর গুলো বেআরা আল্লাহ আল্লাহ যদি জিন্দা হতে পারতেন দিতেন ওরে বেদরে আমরাও তো শাহের মাজারে যাই আমরা আল্লাহ কুমু আমরা অন্তর্বরে দোয়া করি বাংলাদেশের ভিতরে এই সমস্ত আল্লাহ মোহাব্বতের মানুষ আল্লা কাছে দেখা করতে গেলে হাদিয়া নিয়ে যায় মাথা নত করে কত আদৌ অত তুমি আল্লাহওয়ালার দরবার দখল করে আসো গানজা খায়া তুমি তো আলহামদু সুরাও না। তুমি শাহজালালের দরবারে অব্যায়ন করে ঘুরে আসি একটু করেছে ঘরের মাছ নাম হুজুর এমনি দাঁড়া এমনি দোয়া করেন এইভাবে কোরআন হাদিস করছি আমরা ও জিয়ারতের নিয়ম শিখায় বেআা কখন কত বড় লম্প বিসমিল্লা খেতে পারে না হে দখল করে আসে আমার অনুরোধ করে বলি রে হিংসার নজরে বলি না সোজা করার জন্য আমি রেডি তোমার জুতার সোজা করতে আমি রেডি কোন দলাদলি নাই কোন রাজনীতি নাই নাম থেকে বাঁচাবার জন্য কথাগুলো বললাম হুজুর বুঝি নিজের সামনে রে ভাগ নিজের বড় মনে করা কবিরা গুণা আপনাদের ছোট মনে করাটাও কবিরা ওরে আল্লাহর বান্দা ছোট মনে করিনা চাই আপনিও জানো নবীর আদর্শওয়ালা হ্যাঁ दुपी दमे सम्मान दान सारा दुनिया दे हाथ रेखे बोल पाउ दो तुम छोट भा ধরে বলি কোনো রাগ নাই ঝগড়া নাই আমি বলি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও স্কুল ছেরে দাও আমি একবার তুমি তোমার কাছে আমার পায় হাত দিয়ে অনুরোধ হলো তুমি যেখানেই থাকো নবীর আদর্শের মালাটা গলায় লাগাও তোমার মত যুবক দাঁড়িওয়ালা নামাজি স্কুলে লেখাপড়া করে নাই মিথ্যা বলার দরকার নাই তোমার মতো দাঁড়িওয়ালা যুবক নামাজি না কোনো আওয়াজ নাই ফাইনাল অ্যান্সার দিয়া যাচ্ছি তুমি কেন পারো না জবাব না তোমার কপাল অর্ধেক পুরে নাই পুরো কপাল পড়া এখনো সুযোগ আছে করে না বলেন তবা করে যদি চোখের পানি সেরে দাও পানিটা গালের নিচে আসার আগে তোর জীবনের সব গুণা মাফ করে দিব রে বোগ বদব তরবুয় মারে বারে বদতন হা তোরা বর যা জন বদ বর জমানত জন বদ রা সুয়ে যাহি ইার নে কিন্তু এখন এই সমাধানের জন্য বিবেক হবে না দলিল না আর একটা উদাহরণ কবরে মোমবাতি জ্বালানো স্বাবনা গুনা যারা মোমবাতি জ্বালায় তারা গুনা মনে করে না না কত মনে করছে। কত সেটা হালাল না হারাম এখন তারাও দলিল দিয়া বসে আছে রে ভাই আমি বলি বাবা আপনার পীর সাহেবের মাজারে কেন মোম জ্বালাইলি কেউ মনে করবেন আল্লা সাক্ষী লাম্বা জামা পরে বয়ান করা যাইলাম আজ পর্যন্ত অন্ন পোশাকের হিংসা না গালিও না। কৌমি মাদ্রাসায় পড়েছি কৌনি মাদ্রাসা আজও পর্যন্ত অন্য কোন প্রতিষ্ঠানের বিরোধিতাও করি না হিংসাও করি না ওরে হিংসার নজরে বলিনা রে বাবা তোমার পীর সাহেব যদি পাওয়ার হয় তাহলে তো পীর সাহেবের রুহানি পাওয়ারে মাজারে হবে বেনামাজির হাতের বানানো পচা মোম জ্বালাবো কেন আমার মনে একটা জবাব মোমজালায় করলা তোমার বাবা রুহানি পাওয়ার ফিউজ হয়ে গেছে রুহানি পাওয়ার ফিউজ হয়ে গেল আর দামি দরবারও নাই ওরে বাঙালি যুব তোরা ভালো তোরা ঠিক হবি দেশ ঠিক করতে মাত্র এক ঘন্টা টাইম মাঝে মাঝে বলি যদি ভজরে আজানের পাঁচ মিনিট আগে অথবা এলাকায় বুড়া মানুষ সব মসজিদে দরাই বলবে অজুভরে কর কাতার সোজা করি যুব আমিও তোর মতো যুবক বেঁচে থাকবো বিরালের মতো নয় যতটুকু বেঁচে থাকবো সিংহের দর্জন দিতে চা রাধিয়াছ হাত পাওয়ায় তোমার আছে হুজুর যদি খায় ইস ঘরে যাই দেখবে আগুন লাগছে এই ভয় এই ভয় ঢুকাইছে কে কে ঢুকাইছে শক্তি নাই এরপরে নামাজ শক্তি আছে নাও কেন যুবক আল্লাহরের দ্বারাই সম্ভব হকের আওয়াজ দেয় কিন্তু এই যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য চরিত্র বিধ্বংসী চক্র বিভিন্ন প্রকৌশল নিয়ে সামনে আজকে বলা হয় আওয়াজে ছেলেদের সোনার ছেলেদের লেখাপড়ার ক্ষতি হয় না বরং আমার দেশের ছেলের লেখাপড়ার ক্ষতি হওয়ার কারণ হল টেলিভিশন আর ক্রিকেট খেলা থেকে একটু ভালো করে বলেন তো আজমির শরীফের দাম বেশি না মদিনা শরীফের দাম বেশি বরফির সাহেবের মাজারের দাম বেশি না মদিনার নবীর মাজারের নাম কোন বেঈমান যদি কয় মদিনার নবীর থেকে আমার বাবার তাহলে এইখান থেকেই দলিল না নবীর মাজারে দরবারে যা চলবে না দুনিয়ার অন্য মাজারেও তা চলবে না খুব একটা ক্ষতি করেছি না গাঞ্জা খাইলে যদি খোদারে তাড়াতাড়ি পাওয়া যায় তো আমার দে আমিও তো খোদারের বাড়িতে যাই কথা কন না কেন কিন্তু নারে বাবা না বাবা আমিও তাদের সুরমিল বলি এ শিক্ষিত মুসলমান আল্লাহর এই কোরআনে একটা অক্ষরের ভুল যদি বের করে দাও আল্লাহ আর কোরআন নিয়ে কসম খাইলাম যদি একটা ভুল কোরআনে বের করে দিতে পারো এখন সত্য এ কোরআনের মধ্যে যত বয়ান এগুলো বুঝি মিথ্যা কি মানের সাথে বলো কোরআন সত্য না মিথ্যা এই করানের ভেতরে জান্নাতের বয়ানি না মোবাইলটা চার্জ দিয়া বাংলা কোরআন লিখে বের করে ডাউনলোড করো একশো চোদ্দ সুরা আসবে পুরা সুরার তরজমা দেখার সময় না পাঁচটা সুরার তরজমা শেষ দিয়ে দেখো আরবি আয়াত বাংলায় এই পাঁচটা মিনিট সময় ইজা ঝুলঝিল আর দু وَأَخْرَجَتِ الْأَرُدْ وَثْقَالَهَا وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ الَّذِي جَمَعَ مَالًا وَعَدَدَةً يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَةً كَلَّا لَيُنْبَذَنَّ فِي الْحُطَامَةِ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَامَةِ نَارُ اللَّهِ الْمُقَادَةِ أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ فَذَلِكَ الَّذِي يَدُّعُ الْيَتِيمِ أَلْهَاكُمُ التَّكَاثُرُ حَتَّى زُرْتُمُ الْمَقَابِدِ এই সূরা গুলোর তর্জমা দেখো তোমার অন্তর যদি বলে করান এই সুরার ভিতরে জাহান নামের বয়ান তোমার এই বয়ানের সাথে যদি জীবনের মিলাইতে পারো দেখো মিলে গেছে কপালে লিখে নাও তুমিও জাহান নামীদের অন্যায় তো করেছিস অন্যায় তো আমিও করেছি আল্লাহর মোহব্বত নিয়ে সামনে আগায়ে যাও আল্লাহর মোহব্বতে ডাকো একটু আল্লাহর মোহব্বতে মেহনত করো আল্লাহওয়ালার দরবারে যাও আল্লাহওয়ালার দরবারে গিয়ে আল্লাহ আল্লাহ যেই বক্তা বেশি হাসাইতে পারে তার বড় দাম কান্নাকাটির বয়ন কেউ যদি কান্না করে দর্জনে তাকায় হাসে আর কয়েক দেখ লজ্জা কেমন করে কাদের এক বক্তা বযান করে বয়ানে দাও ওই চোখের পানির কারণে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে ওরে নবীর উন্নতির দাল তাহলে আমল দুই প্রকার ফাহাসার মু আল্লাহ বলেন আমি ন্যাকামল করার জন্য পাঠাইছি বেশি করবে না ভালো করবে বেশি না ভালো ভালো আমলের বড় দাম ভালো আমলের বড় লিখেছেন। আল্লাহর কাছে নামাজ পড়া ভালো আমল রোজা রাখা ভালো আমল সব ন্যাকামল সব ন্যাকামল ভালো আমল কখন হবে কখন হবে ভালো করে শুনে উঠা বসা করলে আমি হাঁট দে ভালো আমল না বেশি আমল কথা বলেন ভালো আমল যদি আল্লাহর কাছে কবলীয়তের দরজায় নিতে চাও তাহলে চারটা জিনিস লাগবে যে আমলের ভিতরে চারটা জিনিস পাওয়া যাবে ওই আমল হবে ভালো কয় জিনিস চার জিনিসের এক নাম্বারে হলো চারটা জিনিস লাগবে ভালো আমলের জন্য একমন ফরজ জাকাতের এলিম জানাটাও ফরজ এক একটা বিষয় আলোচনা করলে লাম সময় ওরে নবীর দল এই দরকার ভালো আমলের জন্য কতটা জিনিস লাগবে এক নাম্বারে কথা বলেন এলে মাসবে দুই রাস্তা যারা বলে আমরা ব্যক্তি মানি না শুধু কোরআন হাদিস মানি তারা ভণ্ড আরো জোর যারা বলে কোনো মাঝহার মানি পীর মানি ব্যক্তি মানিনা না মানিনা মানি না তারা এবং ব্যক্তি আমি আল্লাহ বলে দিনা সুহাদা হলো চার দল কয়েদীন সদিক আল্লাহওয়ালা যারা বলে পীর মুীর কোন হদিস নাই যায় আমি বলব তোমরা ইসলামের বড় ভাইরা আমার জন্য কত জিনিস লাগবে এটা ঘটনাটা আমি শেষ করা যাবে না এই ঘটনা বলেই শেষ করে দিল ভাই আমার ভালো আমলের কত দাম দাম। করলে আমল করা যাবে না মিথ্যা কথা ব্যবসা করলে করা যাবে না কথা। ওরে অতীতের ইতিহাসের দিকে তাকাও আল্লাহর বান্দারা ব্যবসাও করেছেন ভালো আমল করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন ভালো আমল করেছেন ভারতের ভিতরে একজন কুতুবুল আলম কুতুবউদ্দিন সংক্ষেপে বলে যায় কত বড় আলেম এলেম থাকলেই তো আলেম হয় কথা বুঝেনা নি অনুযায়ী আমল ও থাকতে হয় আর ওই মাস্তানি আমল না আমল লাগবে বেশি না ভালো বালর জন্য কয় জিনিস এক নাম্বারে বলে গেলেন বলবো খুব খেয়াল করেন সংক্ষেপে রয়েছে আল্লাহর কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি বললেন ও খাদেম যারা ভারতে গেছেন বা শুনছেন কুতুব কেবল আল্লাহর ইন্তকালের আগে সময় বুড়ো হয়ে গেল বিদায়ের টাইম এসে গেছে আল্লাহ একটা ইশারা পায় বন্টন করে দিয়ে গেলাম জাগা জালের টাইম ঠিক এক মুহূর্তে লোকজন বসে আছে আল্লাহরি কয়েক জোর সরে যাও সরে যাও মেহমান আসতেছে যায় না সবাই সরে গেল কথা বলতেছে না সব উরে বান্দি টুপি নাই অলিকুল শিরোমণি আসেনি আকাশে উড়িলে যদি সর্বপেক্ষা বড় পানিতে তোলে যদি হইতোলে যদি সর্বাপেক্ষা বড় পীর কচ্ছব কমি বড় পীর কে বড় আল্লাহকে পরিচয় হল সুন্নতির উপরে যিনি মজবুত তিনি বড় নাই নাই নাই জামানের সাইনবোর্ড লাগায় কয় মা ফাতে মা আমার স্ত্রী মা ফাতে মা আমার স্ত্রী মাও ও কয় স্ত্রীও কয় কেমন তার সেরা প্যাটওয়ালা কথা বলেন না কেন আল্লাহ লাগে না আল্লাহ মানুষ খুঁজে না মানুষে তাদের খুঁজে ভারতে কুতুবুদ্দিন মুক্তি এর কাউ কি যার নামে আজ কুতুব মিনার দিল্লিতে দাঁড়ানো আছে এত বিশ কুতুবিনে অনুরোধ করে যাই ভারতের ভেতরে আলে বলার অভাব নাই তবে আমি কুতুবুদ্দিন ইন্তেকালের পরে যেকোনো আলেন দেয়া জানা যা ভরাবি আহা কত মজার কথা যে কোন আলেম দেয়া চাষগুনওয়ালা ব্যক্তি এমন একজন আলেন যদি পাও ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে চাষগুনওয়ালা লোক যদি না পাও কুতুব উদ্দিনের লাশটা জমিনে ফালায় রাখবি আমার জানাজার দরকার নাই এক নাম্বার কথা দুই নাম্বার কথা হলো আমার ইন্টেকালের পরে আমরা কি বুঝি আজকে একটা মহিলা মারা গেল মাইকিন করে করে এলাকায় জানায় দেয় যে ঠিক নারে বাবা ঠিক না অনুরোধ করে বলি মহিলা আম্মা ফাতেমা নবীর মেয়ে ফাতেমার ইনতে কালে এমন অবস্থা হলো কেউ দেখার সুযোগ পায় না বিশ্বাস জান্নার দিব শান্তি আর মালিক আল্লাহ তবে আল্লা রুযায়ী চলো শান্তি পাই না মন চললে হবে না কুতুব দিনের খাদে। আমার এনতেকালের পরে দেরি হবে না তাড়াতাড়ি দাফন হবে আমরা দেরি করিনি হ্যা ঠিক নারে বাবা ঠিক না দেরি করা যাবে না তাড়াতাড়ি দাফন করে দরে অথচ আমার নবী এতেকাল হয়ে গেল সোমবার দাফন হলো বুধবার নবী বলেছেন তাড়াতাড়ি দাফন করবা বা অতচ কেন আড়াই দিনের মতো দেরি করা হলো লম্বা মজার আলোচনা ঢুকানো আছে এখানে ছিল নবীর এনতে কাল হওয়া সমস্যার সমাধানে আমার নবীজি বলেছেন দেরি করা যাবে না অত সোমবার এতে কাল বুধবারে দাফন উম্ম দুইটা সমস্যার কারণে দেরি করা হলীর পরে দায়িত্ব হবে তাও বলে জানাই মক্কাওয়ালারা কয়াঙ্গ বাড়ি দাও মদিনাওয়ালারা কয়াঙ্গ এলাকায় দাও এমন ঝগড়া শুরু হয়ে গেল নবীর মোহব্বতের মোহব্বতের আওয়াজ নবীর যদি আমি পাই আমরা ধন্য মদিনা লারা কয় তোমরা এত আজাব দিছো আমার নবীরে থাকতে দাও না এই জন্মভূমিতে দেওয়ার কোনো कायदा নাই নবী বলেন যে আমাকে মক্কায় বা মদিনায় দাফন করো আম্মাজান আয়েশা পরসিদ্ধান্ত দিয়েছে সুবহানাল্লাহ আমার আলেন আলেম পাবিনা লাশ পালায় রাখবি জানাজা লাগবে না কি মাস নিজার বয়ান হবে আগামীকাল ইনসা না শেষ ভালো যার কালকে বয়ান হবে মজার বয়ান বাংলাদেশের সিংহ পুরুষ আল্লামা খালিদুল্লাহ একাই আসবেন না নতুন করে পাঁচজন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইংসা রাজি আমার হতে হবে। এক নাম্বার গুণ হলো এক নাম্বার সংক্ষেপে বলে যায় এক নাম্বার গুণ ওই আলেম আমার জানাজা পর হবে যার মধ্যে এক নাম্বার গুণ হলো যে বান্দা জীবনে জিবা দিয়া মিথ্যা কথা বলে নাই মিথ্যা কথা যে বানায়া আগুনের পোষাক দিবেন shit কাটা মিথ্যা বলেছি তহ বা করো আল্লাহ তোমার দিয়ে আল্লাহ আমি আল্লাহ তোর দিকে কুদূরতের নজর দিয়ে তাকায় আছি তহ করতে দেরি হবে ক্ষমা হতে দেরি হবে না তক ন কাম হাহ দেখো মুজমে তুঝকো এক নজুর এহি তু মে মে এ হবে জীবনে তাহার যুত নামা সারে নাই তাহার যুদ্ধ কখন পরে অতি গভীর হয় রজনী য নীরবে প্রভুর নাম যপীয় তখন অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম য তখন প্রভুর করুণা যদি পাইবার করুণা যদি প্রভুর গুণ গান গা জীবনে বান্ধা তাহার যুদ্ধের নাম আসে নাই ইমাংস বলে আমি তাহার যুদ্ধ পরব বলে আমি সময়ে নাই আমি বক্তাও পড়বো না শ্রোতারাও পড়বে না পীরসা পড়বে না মুড়িদেরাও পড়বে না নবীজির এই দামি আমল কে করবে একটু মুসলমান জবাব দিতে হবে ওরে নবির আমি আলেম ভাইয়াও যদি তাহার না পড়ি এসরাক না পড়ি আউ না পড়ি চাষের নামাজ না পড়ি পিসা ভাইয়াও যদি না পড়ে মোক্তাদিরাও যদি না পড়ে মুসল্লিরাও যদি না পড়ে শ্রোতারাও যদি না পড়ে এই ভালো ভালো আমল গুলো ফজিলাতলা আমল গুলো একদল টুপিওয়ালা বের হয়েছে বিশ্রাকার তারা কাবার ঘরে বিশ্রাকার তারা তারাবি। নিজে আমল করে না আর একজন আমল চোর বানানের জন্য ভাগ রে ন কুতুব দিক বলেন দুই নম্বর গুণ হলো তাহার নামাজ গুণ হলো জীবনে চক্ষু দিয়া বেগানার দিকে চরক দিয়ে বেগানার দিকে তাকায় নাই ও নবীর মতির দাল এই চোখের হিসাব আল্লাহ দরবারে নিতে হবে চোখের আল্লাহ চোখের বললেন তিন নাম্বার গুণ হল জীবনে বান্দা কোনো দিন বেগানা দিয়ে আল্লাহর বান্দা কোনো দিন আসরের চার্রা ফরজের আগের চার রা কাজ শূন্য আসরের নবাজের আগের চার রা আসরের নামাজের আগে চাটা কাজ সুন্নত নামাজ কখনো সারে নাই কত দামি কত ফেরা না আল্লাহর মোহাম্বত পেতে হলে সুন্নতের আমল লাগবে কয়টা গুণ হলো ব্যক্তি যদি পাও আমার জানাজা পড়াই করে উদ্দিনের ইন্তকাল হয়ে গেল ভারতে দেরি করা যাবে না হাজার লাখ আলিমের সমাগম হলো দিল্লির শহরে বিশ্বাস ময়দান খাদি করে ওখানে আল্লাহরুল পক্ষ থেকে কোনো বলে এক নাম্বার কথা হলো চারগুণ ব্যক্তি জানাজা পড়াবে জানাজা পড়ানো হবে না ময়দান কেমন যেন সরবল ছিল হঠাৎ কাটা ঘবণের সীতা বলব হাজার ঘোষণায় আরে মিয়া আল্লাহর বলছেন এমনি আল্লাহরী ভালো করে জানেন এই চারগুণ আলা মানুষ এই জমিনে আসে দুই নম্বরে চোদ্দের নামাজ তিন নাম্বার গুণ হলো বেগানার দিয়ে তাকায় নাই চার নাম্বার গুণ হলো জীবনে আসরের চার রাখা খরচের আগে শূন্য সারে নেই এই সারগুন সমমানে কার ভিতরে আছে বলা বড় কঠিন আর আমলগুলো গুলো কঠিনার দিকে জীবনে নজর কেমন আছো রাতের যুব ঘুমায় না ঘুমায় না মোবাইল নিয়ে ব্যাস মা কয় রে বাবা খানা খাবি না ঘুমাবি না বলে মিসকলের অপেক্ষায় ইতো ভালোবাসা করে লজ্জা সরব পাল সবাই বেশা দিবস পালনে পাগল। ভাই আর আমার আসতেছে আবার যারা খাওয়াইবে তারাও জালে এটি অজৈল দিল সানপুরের বাস দিয়া হ্যাঁ উন্নতির দাল বেগানার দিয়ে তাকানো যাবে না রে বাবা মা যুবকের দিয়ে তাকায় হতো বাঘল যুবক না কানে আর ঘুমা মা এসে দেখে উপরে কোন ল্যাপটপ বল নাই মা দয়ার মনম দয়ার নজরে ল্যাপ দিয়ে চলে গেল এরই বলে মা একেই বলে মা একটা কথা একটা শব্দ মা এর ওজন কত মা সারা বোঝানো সম্ভব না মা কথাটার কত দাম এর ওজন বোঝানো সম্ভব না ভাই ওই মা কত দামি আমি হাফিজুর রহমান এই বেশটাই যে কথা বলি আমার মা আমাকে মোবাইল করলেন আমি আবার ব্যাক করলাম বলে রে বাবা কোথায় শরীরের অবস্থাকে কেমন আছে একটু দোয়ার জন্য কল দিয়েছি ওরে ব্যবসায় যেমন টাকার চালান ভালো করার জন্য ওরে নবীর উম্মতের দল মা ল্যাব টেনে দিয়ে চলে গেল যুব নামাজের কোনো খবর নাই নাক সকাল আটটার সময় যুবকের কানে জানো এর নিচে আওয়াজ দেয় ঘুমের গুল্লি মারিফালায় কে আমাকে চোখ দলীয় নামে কাঁচা ঘুমের মধ্যে আই লাভ নিচে নেমে দেখে ম্যাডাম নাই কোন লেডিসের খবর নাই নাই হঠাৎ করে তাকায় দেখে সাদা চুলওয়ালা বুড়া মানুষ একটা টুকরির ভিতরে কিছু লেবু মাথা গরমায় গেল আমি শুনলাম আই লাভ ইউ এই বুড়া দিয়ে আবার লেবুর স্লাম দিয়েছে ওরে নবীর উন্মতের দল চোখের হিসাব আল্লাহ বর আল্লাহেন্লা ইউরু নীল হুম আল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ বলে দেখার জন্য দেখে না কোরআন দেখতে দিছি কোরআন দেখে না উল্টা দেখে হাজারো লাখ মানুষের ভেতরে আলেমের ফ্যাক্টরি একে আর দিয়ে তাকায় কি ব্যাপার খাদেম কইলু কি আমি এই চারগুণ ওলা মানুষ জীবনে আমার স্ত্রীর আমি এই গুণের খবর জানাই নেই কথা আমার আমল আমি প্রকাশ করতে চাই না আর আজকে মানুষ আমল প্রচার করার জন্য ভাবলাম কয় হুজুরো মুখেরে চিন আমি কই না কয় তিন চিল্লা লাগাইছি হুজুরো মুখেরে চিন আমি বললাম চিনি না বলে তাহার যুদ্ধ বাদ দেয় না মুখেরে চিনা এই লোকটা আমলগুলো তো গোপন রাখার কথা প্রকাশ জন্য হাসরের ময়দানে আল্লাহ বে ইজতের সাথে উঠাইবে আল্লাহর চিন্তায় পরে গেলেন আমার এই গুণের কথা প্রকাশ হবে না না না বলে দেরি করা তার লোকেরা চিন্তিত হয়ে গেল খাদেম বলে রাস্তা করে দাও আল্লাহ রি হেটে হেটে জানাজার আল্লাহ কুতুব উদ্দিনের সামনে দাঁড়ালো আমি জমিনে কষ্ট দিতে চাইনি দাঁড়া যাও খাদেম রে কয় সারা দিয়া দাও আমি সে চার বলাম ওরে নবিরুমা ওই চার গুনওয়ালা ব্যক্তি কুতুবুদ্দিনের জানাজা দিলা ব্যক্তির নাম ইতিহাসে এসেছে রাষ্ট্র নায়কের ভিতরে একজন ইংরেজিতে তার নাম এসেছে শামসুদ্দিন ইল তুতুমিস ওই মুঘল সম্রাটের সিরিয়ালে শামসুদ্দিনের নাম আপনারা খুঁজে পাবেন শামসুদ্দিন আল তামাস এই চারগুণ রাষ্ট্র চালাইলো আবার এই চারগুণ নিজের জীবনে কামাই করলো রাষ্ট্র পরিচালনা করে চারগুণ করেছে অল্প আমল না জাতের দরজা খুলে যাবে ওরে নবির দল এরে যুব অনুরোধ করে বলি রে বাবা অনুরোধ করে বলি তো করে না জীবনে বহু অন্যায় করেছি তো বা করে নাও আল্লাহ না যেতে হবে পালানোর উপায় নাই বাসের নিচে লাশ পানির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ আর লাশ কয়দিনের বাস পে যুব নাও শপথ করো আল্লাহকে বেজার করব না হেদায়াত সবার কপালে আসবে না সবাই হেদায়াত পাবে না আল্লাহ যাকে কবুল করবেন সেই হেদায়াত পাবে ওরে নবির ব্যবসায়ী ভাই চাকরিজীবী ভাই ও মা বোনেরা আমার মা ও মা আপনারও সন্তানের মা আমার বাবা ও বাবা আপনারও সন্তানের বাবা ও মা ও বাবারা মনে কি চায় একজন কোরআনওয়ালার মা বাবা হয়ে কবরে যাবেন আপনি মরে যাবেন সন্তান জানাজারিমামে না কোরআন শরীর আমি শুদ্ধ করে পরে নিব ওরে নবীর উম্ম করো দিলটারে নরম করে দাও মনাফিকি যেন অন্তরে না হয় কবরের আজাব সহ্য করা সম্ভব হবে না ওরে কত কবরে আগুন দেখা যায় কত কবরে সাপ দেখা যায় বিচ্ছু দেখা যায় আবার কত কবরে লাশ ৩০ বছর পরে তাজা পাওয়া যায় অনুরোধ করে বলি হেদায়তের মালিকল্লা कतो पार्ल सामने वही अनुरोध करब शयान धोकार फिर जाओ পাঁচ আক্ত নামাজ পড়ো কান্না একজন আল্লাহ এবং যদি না থাকে দিলটা যদি ভালো থাকে খাটি নিয়ত হয় ও মা ও আপনারাও তো নিয়ত করেন স্বামীর খ্যাত করবেন স্বামীর সাথে চোখ কথা বলবেন না মা বাবা বেঁচে থাকেন কোরআন শরীফ শুদ্ধ করে পড়বেন ওরে তওবার নিয়ত যদি হয় মুনাফিকি যদি না থাকে খাটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় আয় আল্লাহ আমাদের জীবনের গুনা মাফ করে দেন আয় আল্লাহ দারিওয়ালা নামাজি নাক আমল বানান নবীর সুন্নতের আমলা আ শেখ দেন আমাদের তোবা খাটিভাবে কবুল করে নেন উপরে মজবুত চলার তৌফিক দান করেন বলে আমিন আলহামদুলিল্লাহ হিরকাল সাল তালাম সঈদিয়াঈরসলী ও আলা আলিবি আজমাই আরমর রহমিন রাহমিন রাহমিন রাম হুমা কমা রি সীম হুমা কমা রে রিস্তর তে রেগুনা সিনা করুম কাবুল তো রপ না জলাম না ইনলাম তব ফির না থার কু নিন